আসসালাম আলাইকুম ওরিখ্য আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনের আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার যে করণীয় দিকগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন অধ্যায় বিভক্ত করেছি প্রথম অধ্যায় আমরা আল্লাহ রাব্বুল আল সাথে একজন আদর্শ মুসলিমের সম্পর্কের ক্ষেত্রে যে করণীয় বিষয়গুলো আছে সেগুলো আলোচনা শুরু করেছি ইতিমধ্যে আমরা একেবারে সর্বশেষ করণীয় বিষয়টি আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ রবুল্লা আলমিনে জিকের করবে যেহেতু আল্লাহ সুবাহন তাল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াদ করো থিরা তোমরা আল্লাহ রবুল্লা আলমে জিকের করো আল্লাহ তালা জিকের করো বেশি বেশি করে সেক্ষেত্রে আমরা অনেকগুলো পয়েন্ট ইতিমধ্যে আপনাদের দেশটি আকর্ষণ করেছি আদর্শ মুসলিম ব্যক্তি তারপর বৃত্তি তাড়িত হয়ে জিকের করবে না তার খাহেস অনুযায়ী জিকের করবে না কোনো ব্যক্তির হেদায়ত অনুযায়ী জিকের করবে না বরং জিকির আল্লাহ রবুল আলমিন তার চুলের মাধ্যমে যেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঠিক সেই আলোকেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জেকের করবে আসুন আজকে যে পয়েন্টটি আলোচনা করব। সেটি পয়েন্ট হচ্ছে আলিয়াতে দাফিদিকের আদর্শ মুসলিম ব্যক্তি জিকিরের ক্ষেত্রে সীমালঙ্ঘন কখনো করবে না জিকিরের ব্যাপারে সীমালঙ্ঘন করবে না সীমালঙ্ঘন হচ্ছে জিকির এমনভাবে জিকির করা যেই জিকিরের পদ্ধতি অথবা যেই জিকিরের সম্পর্কে রসুল্লাহ কখনো অনুমোদন দেননি এর পদ্ধতি রাসুল না নেওয়া এটাও যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যের ক্ষেত্রেও যদি হৃদায়তের বাইরে কেউ চলে যায় তাহলেও সেই আহতদা জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো দুইটাই শূন্য এর পরিপন্থী কাজ যেহেতু রসুল্লাহ সাল্লাহ উলিয় সাল্লাম বলেছেন আইসারদি তহাদিসের মধ্যে মধ্যে এসেছে ফাহুয়া র যে আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করলো আবিষ্কার করল যার উপর আমাদের অনুমোদন নেইসে আলাইহি আমা যার উপর আমাদের অনুমোদন নেই যে বিষয়টা আমরা করতে বলিনি এমন বিষয় এই দিনের মধ্যে এই জন্য অথবা দিনের বিষয় হিসেবে সে নতুন করে উদ্ভাবন করলো আবিষ্কার করল ফাহুয়া রদ তার এই বিষয়টি প্রত্যাখ্যাত এটি গ্রহণযোগ্য নয় রাসুল্লাহ সাল্লামের বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি মূলত রাসুল উল্লাহ সাল্লাহ উলিয়ুসাল্লাম জিকিরের ক্ষেত্রে যে হেদায়ত দিয়েছেন সেই হেদায়তের অনুসরণ করতে হবে জিকিরের সেফাতের ক্ষেত্রে জিকিরের বৈশিষ্ট্য রয়েছে যেগুলো সেগুলোর ক্ষেত্রে ঠিক অনুরভাবে জিকিরের আলফাজের ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে রাসুল উল্লাহ সুল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন ঠিক সেভাবেই আমাদেরকে অনুসরণ করতে হবে এই ক্ষেত্রে কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করা যাবে না সীমা অতিক্রম করা যাবে না আমরা এটাই দেখতে পাই যে অনেকে জিকিরের বিষয়টি তারা নিজেরাই আবিষ্কার করে নিয়েছে জিকিরের ধরন আবিষ্কার করে নিয়েছে নিজেরা চিল্লাই চিল্লায় জিকির করা আবিষ্কার করে নিয়েছে যেটি আল্লা সুবাহ একেবারে আমাদেরকে নিষেধ করেছেন কোরআন করিমে সুরা আল আর দুশো পাঁচ নম্বর আয়তের মধ্যে মহিয়ানরা বলে জানাল স্পষ্ট করে বলেছেন মিনাল তোমার প্রতি পালককে তোমার রবকে স্মরণ করো তোমার অন্তরের মধ্যে আমাদেরকে স্মরণ করার পদ্ধতি আল্লাহবুল্লা শিখিয়ে দিয়েছেন এর ধরন কেমন হবে সুতরাং কোন ব্যক্তি যদি এই ধরণ ডিঙ্গিয়ে যায় এই ধরণ অতিক্রম করে যায় তাহলে বুঝতে হবে সে সীমালঙ্ঘন করেছে আল্লাহ রাবুল আলমার অন্তরের মধ্যে আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করো তদার রুয়িফা অত্যন্ত মিনতির সাথে আকুতির সাথে ওয়াকিফাতান এবং ভীত হবল হয় আল্লাহ রাবুল আলমিন স্মরণের সাথে অন্তরের সম্পর্ক রয়েছে কোনো ব্যক্তি জিজ্ঞেসের করবে তার অন্তরকে আল্লাহ রাবুল আলমের প্রতি সম্পূর্ণরূপে মনোনিবেশ করে জিকের করবে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামের ভয় তার অন্তরের মধ্যে সজাগ থাকবে তারপর ও দু জেহরি মিনাল কৌল দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দু ইন মিনাল কৌল আমাদের যে বক্তব্য আছে কথা আছে কথারছে আর আরেকটু ক্ষীণ আওয়াজ জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া জিকির করা এটি জিকির এক্ষেত্রে সেবা একাত্রে বসে সবাই জারিগানের মতো জিকির করা এটি জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন ঠিক অনুরূপভাবে জিকির করতে করতে চিল্লা চিল্লি করতে করতে একেবারে জম্প দিয়ে ইত্যাদি করে বিভিন্ন স্থানে চলে যাওয়া এবং জোরে জড়ে চিৎকার করা এগুলো মূলত জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন সুপ্রিয় দর্শক ভাই আমরা জানি আমাদের পরিবেশ যখন আমাদের সমাজের দিকে যখন তাকাব তখন একটি বিষয় আমাদের হবে যে আমাদের সমাজে মূলত জিকির বলতে এটাকেই বোঝানো জিকিরের পরিচয় শুধুমাত্র আমরা এভাবেই পেয়েছি জিকিরের পরিচয় হচ্ছে কিছুক্ষণ বসে একাত্রে চিল্লাইয়া চিল্লাইয়া লোকেরা মানে আল্লাহ রবুল আলমিনের নাম স্মরণ করবে সেখানে তসবিহ নেই সেখানে তাহমিদ নেই সেখানে আল্লাহ রাবুল আলামিনের প্রশংসা নেই আল্লাহ রবুল আলমীর স্তুতি নেই আল্লাহ রাবুল আলামীর বরত্বের বর্ণনা নেই শুধুমাত্র এমনেই আল্লাহ আল্লাহ করছে শুধুমাত্র এমনিই ইল্লাল্লাহ ইলালাল্লাহ করছে এভাবেই জিকির করছে এবং সেটা অনেক জোরে চিৎকার করে চিল্লাইয়া চিল্লাইয়া করছে এই কাজটুকু মূলত আল্লাহ রব্বুল আলমিনের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা আমাদের জানা নেই তবে এই কাজটুকু সুন্হা অনুযায়ী একেবারেই গ্রহণযোগ্য নয় সুন্হা এই কাজটাকে বেদাত হিসেবে আখ্যায়িত করবে যেহেতু রসুল্লাহ সাল্লা উলী সাল্লাম এই কাজের উপর আমাদেরকে অনুমোদন দেননি যেহেতু রসুল্লাহ সাল্লা উলীসালাম এবং তার আমলের মাধ্যমে এই ধরনের কোনো কাজ সাব্যস্ত হয়নি তাই সুপ্রিয় দর্শক বা অত্যন্ত বিনয়ের সাথে আরোজ করব আপনাদের কাছে আসলেই আত্তা মেহাদিফিল বাউতুল এই যে বাতিলের উপর নিজেকে কন্টিনিউ করা বাতিলের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখা এই উত্তম হচ্ছে আর রুজু ইলাল হক হকের দিকে ফিরে আসা সত্যের দিকে ফিরে আসা বাতিলের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখার মধ্যে কোন গর্ব গৌরব কিচ্ছু নেই বরং ওই ব্যক্তি সত্যিকার গৌরবান্বিত বং সৌভাগ্যবান যে বাতিলকে বাতিল বুঝে যে অন্যায়কে অন্যায় বুঝে যে নিষিদ্ধ কাজকে নিষিদ্ধ কাজ হিসেবে বুঝে বেদাতকে বেদাত হিসেবে চিহ্নিত করে হকের দিকে প্রত্যাবর্তিত হয়েছে হকের দিকে ফিরে আসছে তাই আমরা সেভাবেই করব। হকের দিকে ফিরে আসার জন্য চেষ্টা করব। যদি সত্যিকারভাবে হকের দিকে ফিরে আসতে পারি তাহলে আমরা জিকিরের ক্ষেত্রে সীমালঙ্ঘনের পথ যেটি আছে সেই পথ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো আমরা জেকের ক্ষেত্রে সীমালঙ্ঘন করব না আদৌ সমস্ত ব্যক্তি তিনি আল্লাহ হাব্বুল আলমের জিকের করবেন এবং আমরা বলেছি তিনি বেশি বেশি জিকের করবেন কিন্তু এই বেশি বেশি জিকের ক্ষেত্রে তিনি কখনো সীমালঙ্ঘন করবেন না আমাদের সমাজের মধ্যে আমাদের প্রেক্ষাপটে আমরা দেখি যে অনেকে মনে করেন যে জিকির করতে করতে যদি করে ব্যক্তি পাগল না হয় বা পাগলের মতো না হয় তাহলে সে জিকির করল না এবং এটি অনেকে হাদিস হিসেবে চালিয়ে দেন হাদিস হিসেবে বলে থাকেন এই মর্মে একটি বর্ণনা এসেছে সে বর্ণনাটি আপনাদেরকে শোনাই এটি বর্ণনা করেছেন আবু সৈদ খুদির রাজি আল্লাহ তালাম তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাদ করেছেন তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহাবুল আলমে জিকির করো আল্লাহ রাবুল্লা আলমিনকে স্মরণ করো হাত্তাই ইন্না হুমুন যে একেবারে জিকির করতে করতে হাত্তাই এ কথা বলা হবে যে ইন্না হুমুন যে এলোকটা পাগল এলোকটা পাগল মানে এমনভাবে জিকির করবে জিকির করতে করতে তাকে বলা হবে যে সে পাগল হয়ে গেছে এই হাদিসকে কেউ কেউ উল্লেখ করে তারা বলেন যে হ্যাঁ চিল্লা এই চিল্লা এমনভাবে জিকির করবে যে জিকির করতে করতে সত্যিকার বাড়ি সে পাগলের মতো হয়ে যাবে তার আচরণও পাগলের মতো হয়ে যাবে সেই এটি সত্য নয় এবার সঠিক নয় প্রথম কথা হচ্ছে আদিশটি মুসল আবদ রহমদের মধ্যে এসেছে আদিশ নম্বর নয়শো এবং এর মধ্যে মুসলসাল রয়েছে দারিফ বর্ণাকারী এবং অত্যন্ত দারিফ বর্ণনা অত্যন্ত দায়িফ হাদিস যেটির আসল উল্লাহ সাল্লাহ রসমের দিকে মোটেও সম্পর্কিত করা উচিত নয় বা জায়জ নেই এমন পর্যায়ে দাড়িফ হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না এবং আহারুল তাহকিদদের মধ্যে কেউ কেউ বলেছেন যে না এই আদিশটি একেবারেই বানাওয়ট বা মিথ্যা কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি দারিব অত্যন্ত দাড়ি দুর্বল হাদিস তাই এটা রাসুল উল্লাহ সাল্লাহ আসলের দিকে মোটেও সম্পর্কিত করার সুযোগ নেই কোনো ব্যক্তি এই কথা বলার সুযোগ নেই যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে জিকির এটা বলার সুযোগ নেই অথবা এই পদ্ধতিতে জিকির করেছেন এবং তারা জিকির করতে করতে তাদেরকে পাগল বলা হতো এমন অবস্থায় তারা উপনীত হয়েছেন এটি কখনো ঘটেনি তাই ব্যক্তি এই বিষয়টি দলিল দিয়ে অথবা এই দলিল গ্রহণ করে লোকদেরকে এইভাবে বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই যে আমরা আল্লাহ রাবুল্লা আলম জিক করতে করতে পাগল হয়ে যাব নাওজব দায়েক্ট এমনটি করবেন না এটি জেকের ক্ষেত্রে সীমালঙ্ঘন কোনো ব্যক্তি জেকের ক্ষেত্রে এইভাবে সীমালঙ্ঘন করবেন না আর একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো এই যদি এই বক্তব্য আমরা বলেছি এই হাদিসটি একেবারেই গ্রহণযোগ্য নয় যদি কোনো কারণে এই বক্তব্য রসুল উল্লাহ সুল্লাহ ইসলাম দিকে সম্পর্কিত করা যায় আর যদি রসুল উল্লাহ সাল্লা ইসলাম বক্তব্য হিসেবে ধরা হয় তাহলে এই হাদিসের বক্তব্য থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে এখানে এই কথা বোঝানো হয়নি যে লম্পঝম্প করে আপনি জিকির দেবেন এখানে কোনো একেবারে আত্ম বান্দা যখন বেশি পরিমাণে জিকির করবে তখন মানুষ বলবে যে এ লোকটা সত্যিকার মনে হচ্ছে যেন পাগলের মতো হয়ে গিয়েছে যে আল্লাহ রাবুল সাথে এত সম্পর্ক তার তৈরি হয়েছে যে বেশি পরিমাণে জিকির করার কথা বলা হয়েছে তাই জিকিরের আধিক্যের কারণে মূলত ওই ব্যক্তির অবস্থা এমন হবে যে লোকদের একটা ধারণা আসবে যে মনে হয় এই অবস্থা তৈরি হবে তাকে পাগলের মতো মনে হবে যেহেতু আল্লাহ গুরুত্ব দেবে এবং অনেক বেশি পরিমাণে জিকির করবে আমরা বলেছি এটি মূলত হাদিস শরদের দিক থেকে মোটেও গ্রহণযোগ্য নয় কিন্তু যদি এই বক্তব্য রসুল্লাহমের দিকে সম্পর্কিত করাও হয় তাহলে কিন্তু এই বক্তব্যের মধ্যে আপনি যে লম্পজম্বের কথা বলছেন যে হৈহুল্লুরের কথা বলেছেন যে চিৎকার চিৎকার দিচ্ছেন সেই চিৎকারের কোনো সম্পর্ক বা কোনো বর্ণনা এখানে নেই বরং এই কাজটুকু আল্লাহ রবুল আলমিনের জেকের ক্ষেত্রে সীমা লঙ্ঘন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রবুল আলমীর জেকের ক্ষেত্রে কখনও সীমালঙ্ঘন করবে না বরং সে এই সীমার মধ্যে থেকে আল্লাহ রবুল আলমীর জেকের করবে যে জেকিরের মাধ্যমে সত্যিকার আল্লাহ রবুল আলমীর নৈকট্য লাভ করা সম্ভব হয় সুপ্রিয় দর্শক বাইবোনেরা সময় হল বিরতির এক্ষুনি বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসবো আমাদের সাথেই থাকুন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 সুপ্রিয় দর্শক বাইবেরা ফিরে এলাম বিরতি থেকে আবার আলোচনায় আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ হাব্বুল আলমিনে জিকের করবে এবং বেশি বেশি জিকের করবে এবং গত আলোচনাগুলোতে আমরা জিকিরের গুরুত্বপূর্ণ কিছু দিক আপনাদের সামনে তুলে ধরেছি এর মাধ্যমে আমরা একজন আদর্শ মুসলিমের আল্লাহব্বুল আলমিনের সাথে সম্পর্কের ক্ষেত্রে করণীয় সর্বমোট ১৯টি পয়েন্ট আমরা আলোচনা করেছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখন থেকে আমরা যে আলোচনা শুরু করবো সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম তার মহিমান্বিত রব ও প্রতিপালকের সাথে সম্পর্কের ক্ষেত্রে বর্জনীয় যে বিষয়গুলো আছে বর্জনীয় বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। শুধু করণীয় যদি আমরা আলোচনা করি আর বর্জনীয় বিষয়গুলো যদি সত্যিকারভাবে কোনো ব্যক্তি জানতে না পারে তাহলে হয়তো বর্জনীয় দিকগুলোও তিনি বর্জন করবেন না আর বর্জন না করার কারণে তিনি আল্লাহাবুল আলমিনের নৈকট্য লাভ করার কথা ছিল যেভাবে সেভাবে লাভ করতে পারবেন না আল্লাহ হাব্বুল আলমীর সাথে তার সম্পর্ককে নিবিড় মজবুত করার যেই দিকটি ছিল সেই মজবুত করার সুযোগ তার হবে না তাই আমরা বর্জনীয় বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহতালা আপনারা ধৈর্য সহকারে শুনবেন এই প্রত্যাশায় আজকের প্রথম যে পয়েন্টটি সেটি আলোচনা করছি সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা প্রথম পয়েন্ট হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি শির্ক ও সীরকের দিকে তাড়িত করে এমন বিশ্বাস কথা ও কাজ থেকে বিরত থাকবে এবং এই সবগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করবে আবার বলছি শির্ক এবং শিল্কের দিকে মানুষদেরকে তাড়িত করে বা শির্কের দিকে মানুষদেরকে নিয়ে যায় এমন যত কথা এমন যত বিশ্বাস এমন যত কাজ আছে সব কিছু থেকে নিজেকে বিরত রাখবে আর এই সবগুলোকে সম্পূর্ণরূপে সে বর্জন করবে আদর্শ মুসলিম ব্যক্তি এই সবগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করবে এবার আসুন সুপ্রিয় দর্শক ভাই বোনা তাহলে আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু শেয়ার করি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আদর্শ মুসলিম ব্যক্তি কিভাবে তিনি শির থেকে নিজেকে মুক্ত রাখবেন এবং শির সাথে সম্পৃক্ত কথা কাজ বিশ্বাস এগুলো থেকে সত্যিকারভাবে তিনি কিভাবে শির থেকে মুক্ত হতে পারবেন এই জন্য তিনি নির্মুক্ত যেই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলোকে সত্যিকারভাবে উপলব্ধি করবে এবং সেগুলোকে তার দৃষ্টির সামনে সবসময় রাখবেন যখন এই বিষয়গুলোকে দৃষ্টির সামনে রাখবে তখন সত্যিকারভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিজেকে শির থেকে মুক্ত রাখতে পারবেন এক নম্বর পয়েন্ট হচ্ছে এক্ষেত্রে প্রথম পয়েন্ট হলো। একজন আদর্শ মুসলিম শির্ক ও শির্কের প্রকার ও ধরন সম্পর্কে স্পষ্ট ও স্বচ্ছ ধারণা রাখবে শির্কের প্রকার শির্ক কাকে বলে সির্কের কী কী প্রকার রয়েছে শির্কের কী কী ধরন রয়েছে এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট ধারণা রাখবে যাতে করে তার জ্ঞানের অভাবের কারণে শৈতান অথবা শৈতানের দোষরা তাকে এ ক্ষেত্রে পথভ্রষ্ট করতে না পারে কারণ আমরা জানি আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যদি শিরকের ধরন সম্পর্কে না জানেন যে আসলে কোনটি কোনটি শির্ক তিনি মনে করবেন যে আমি শির করছি না যে আমি শির করতেছি না কিন্তু তিনি সত্যিকার অর্থে শিরকের মধ্যে লিপ্ত আর তিনি যদি শিরকের প্রকারগুলো যা জানেন তাহলেও ঠিক একইভাবে তিনি শির্কের মধ্যে জ্ঞানের অভাবের কারণে শয়তান এবং শৈতানের দোষররা তাকে শির্কের মধ্যে নিমজ্জিত করে দেবেন শির্কের দিকে ঠেলে দেবেন অথচ তিনি শির্ক সম্পর্কে সত্যিকার বা তিনি জানতে পারেননি তাই জ্ঞানের অভাবে না জানার কারণে যদি কোনো ব্যক্তি শির্ক লিপ্ত হয়ে যান আল্লাহবুল্লাহ তার এই কাজটুকু ক্ষমাযোগ্য হবে না যে এমন অপরাধ যে অপরাধটুকু আল্লাহ করবেন না ক্ষমার যোগ্য নয় তাই আগেই একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে এই জ্ঞান তাকে অর্জন করতে হবে যে করে সে শির থেকে নিজেকে মুক্ত রাখতে পারে শিরকের প্রকৃত স্বরূপ বা শির্কের প্রকৃত কনসেপ্ট কি সে বলতে কি বুঝায় এই বিষয়গুলো তাকে অবশ্যই জানতে হবে এক্ষেত্রে যাতে করে কোনো অবস্থাতেই শয়তান এবং শয়তানের দোষর যারা আছে দুই প্রকারের দোসর রয়েছে শয়তানের জিন বন্ধুরা রয়েছে এবং শয়তানের মানুষ বন্ধুরা রয়েছে যারা শয়তানের এই পদক্ষেপগুলোকে শয়তানের এই প্রচেষ্টাগুলোকে বনি আদমদের মধ্যে আদম সন্তানদের মধ্যে অত্যন্ত সূক্ষ্মভাবে বাস্তবায়ন করার কাজে শয়তানকে সহযোগিতা করছে তাই শয়তানের ওই সমস্ত দোষররা সূক্ষ্মভাবে কোনো ব্যক্তিকে যাতে শির্কি নিবজ্জিত করতে না পারে এই জন্য ওই ব্যক্তি ওই আলাদা সমস্ত ব্যক্তি শির্কের প্রকার শিল্কের প্রকৃত কনসেপ্ট এবং শির্কের ধরণ সম্পর্কে তাকে জানতে হবে এখানে শির্কের কনসেপ্টের মধ্যে আমাদের মাঝে বড় ধরনের বিভ্রান্তি আছে প্রথমে আমরা যখন শির্ক সম্পর্কে জানব শির্ক সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে যে শির্কের কনসেপ্টের মধ্যে মূলত বড় ধরনের বিভ্রান্তি আছে আর এই বিভ্রান্তি থাকার কারণেই আমরা অনেকেই শির্কের মধ্যে লিপ্ত আছি বা শির করছি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেন আপনি বলেন ভাই আপনি কেন শির করতেছেন বলে আমি কোনোদিন জীবনে শির করি না আমি কখনো শির করি নাই করবও না অথচ ওই ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত আছে তাই শির্কের এই প্রকৃত কনসেপ্ট যদি একজন আদর্শ মুসলিমের কাছে স্পষ্ট না হয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি শির্কের কনসেপ্টে যদি তার কাছে সত্যিকার সত্যিকারভাবে জ্ঞান না থাকে তাহলে সে পথভ্রষ্ট হওয়ার বলা রয়েছে তাই আমরা দেখি যারা কবর পূজা করে আপনি তাদেরকে প্রশ্ন করুন তারা স্পষ্ট করে বলবে যে না আমরা শির করি না অথচ তিনি আল্লাহ রব্বুল আলমিনের হক কবরস্থ ব্যক্তির জন্য অথবা কবরের জন্য দিচ্ছেন আর তিনি বলবে যে আমি শির করি না আবার যারা কবরের সোদ নির্মাণ করে বড়ো বড়ো গুম্বুজ নির্মাণ করে কবরের বাতি জ্বালায় কবরের উপরে মশারি দিয়ে কবরের মধ্যে ফুল দিয়ে ইত্যাদি দিয়ে যারা কবর এর তাজিম এবং সম্মান করে যাচ্ছে তাদেরকে প্রশ্ন করুন তারা খুব সুন্দর উত্তর দেবে তারা বলবে না আমরা তো শির করছি না অথচ শিরকের কনসেপ্টের মধ্যে এটাই বিভ্রান্তি এরপর কবর বাসীর জন্য জবে করে ও মান্ন করে পাবেন অনেক লোক কবর বাসীর জন্য করছে কবরস্থ ব্যক্তির জন্য মান্যত করছে কবরে তথাকথিত যে অলি আছে আল্লাহ রব্বুল আলমিনের নামে জবে না করে সে নামে জবে করছে সে অলির জন্য জবে করছে তাকে প্রশ্ন করুন তাকে জিজ্ঞেস করুন ভাই এ কাজটুকু কেন করছেন এটি তো আল্লাহ রব্বুল আলমিন এর সাথে শরিক করে দিলেন আল্লাহ রাব্বুল আলমিনের জন্য শরিক সাব্যস্ত করলেন আল্লাহ রাবুল আলমিনের হককে তার এই বাদুককে গাইর জন্য আল্লাহ রাব্বুল আলমিন ভিন্ন অন্যের জন্য সেটাকে ব্যবহার করলেন প্রয়োগ করলেন এটি তো ঠিক হলো না বরং এই কাজটি আপনার শির্ক হলো কিন্তু দেখবেন যে সে বলবে যে না আমি শির করি না কারণ একটাই সেটা হচ্ছে এই ব্যক্তির শির্কের কনসেপ্ট শির্কের যে ধারণা তার কাছে থাকার কথা ছিল সেই ধারণার ক্ষেত্রে তার বড়ো বিভ্রান্তি রয়েছে তাই কবরাসের জন্য যারা জবে করছে কবর বাসের জন্য যারা মান্যত করছে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাহলে তারাও একই কথা বলবে এরপর কবরস্থ ব্যক্তির কাছে যারা দোয়া করছে তারা আজমির গিয়ে দোয়া করে তারা খাজা বাবার কাছে গিয়ে দোয়া করে তারা শাহজালালের কবরে গিয়ে দোয়া করে তারা বাইজিৎ বোস্তামি গিয়ে দোয়া করে তারা বিভিন্ন ধরনের কবরে গিয়ে তারা দোয়া করে থাকে ওই কবরবাসীর কাছে তারা বলে যে আমাদেরকে সন্তান দাও আমাদের রোগ মুক্তি দাও আমাদের বিপদ থেকে আমাদেরকে উত্তোলন করো আমাদের যে মহা সংকট নেমে এসেছে সেই সংকটে আমাদেরকে পরিত্রাণ দান করো ইত্যাদি ইত্যাদি কবরবাসীর কাছে দোয়া করে তারা কবরবাসীর কাছে চায় অথচ তাদেরকে আপনি প্রশ্ন করুন জিজ্ঞেস করুন জন্য চান তারা বলবে যে না আমরা শির্ক করি না কেন এরা এই শিল্পের ব্যাপারে এত বিভ্রান্তির মধ্যে রয়েছে এর কারণ একটাই শিরকের যে কনসেপ্ট যে ধারণা সেই ধারণার ক্ষেত্রে তাদের বিভ্রান্তি রয়েছে এবার আসুন যারা কবরবাসীর কাছে সাফাত চায় উশিলা করে कबरबास का जदि सत्यारे सन्तुष्ट करते सत्यारे नजर मान्य दी कबरस्त व्यक्ति क्या साफी सुपारिश करी जी मुस्क समय मुश्क समाज लोकारा हाँ सुपारिश करी आल्लाबुल आलमी ठीक एक ही जिन तबरे गिर কবরস্থ ব্যক্তির কাছে সাফাদ চায় উসিলা করে তাদের যে উশিলা করছি ইয়া আল্লাহ এই কবরস্থ ব্যক্তি এই তথাকথিত অলি এই ব্যক্তির উসিলা দিয়ে আমাদেরকে রক্ষা করো এই ব্যক্তির উশিলা দিয়ে আমাদেরকে এই করো বা এক ব্যক্তির উশিলায় আমাদেরকে এই জিনিস দান করো ঠিক একইভাবে তারা উশিলা করে শুধু কবরবাসীর কাছে নয় বরং তারা সাফাত কামনা করে তারা বলে যে রাসুল্লাহ কবর এর কাছে গিয়ে বলে رسول اپنا شافات کبول کرسول اللہ صلاحم شفات لبل رسول اللہ صلاحمت کربین گلو رسول اللہ صلاح اللہ علیہ آگے آدمی مدد رسول اللہ, اللہ علیہ وسلم ایک تمہر ہمارے شفات چاہیے আমার কবরে এসে আমার কাছে তোমরা সাফাত কবুল করে নেবে একদল ভাই বন্ধু আমাদের মনে করেন যে রসুল্লাহ সাল্লামের কবরের কাছে গিয়ে তার কাছ থেকে সাফাত মঞ্জুর করে আমাদের আনতে হবে এবং সেখানে গিয়ে সাফাত চান তারা ওসিলা করেন তাদেরকে আপনি প্রশ্ন করুন যে কেস করুন তাদের কাছে আপনি জানতে চান যে কেন আপনি এই কাজ করছেন এই কাজটুকু শেখ এটি আল্লাহ রব্ুল আলমীর হক নষ্ট করছেন আল্লাহ রব্ুল আলমিনের হকের ক্ষেত্রে গাহিরুল্লাহকে আল্লাহ ছাড়া অন্য লোককে অন্য সত্তাকে অন্য ব্যক্তিকে আপনি সেখানে আল্লাহ রবুল্লা আলমের সমকক্ষ সাব্যস্ত করে দিচ্ছেন দেখবেন একেবারে স্পষ্ট করে সে বলবে না আমি শের করি না অথচ সে এই কাজগুলো করছে যেমন যারা ব্যক্তি পূজা করছে দেখবেন আপনি ব্যক্তিকে তাকদিস করতে করতে কেউ কেউ ব্যক্তির বক্তব্যকে দিন হিসেবে গ্রহণ করেছে যেটাকে রাসুল্লাহ সাল্লা স্পষ্ট করে বলেছেন এটি রাসুল্লাহ বলেছেন ফাতিল এইটাই সেটা যে তাদের ইবাদত করছো তোমরা যখন তাদের পাদ্রীদের তারা তাদের ফাদারদেরকে তারা তাদের ধর্ম প্রচারকারী যারা আছে তাদেরকে তাদের ধর্মীয় আলেমদেরকে তারা আল্লাহ রবুল আলমিনকে বাদ দিয়ে তারা প্রভু হিসেবে গ্রহণ করেছে রব হিসেবে গ্রহণ করেছে তখন আদি হাতে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বলেন হে আল্লাহ রসুল্লাহাম আমরা তো এদের এবাদত করি না আমরা তো এদের ইবাদত করি না তখন রসুল্লাম বললেন তোমরা কি তারা যখন কোনো হালালকে হারাম করে দেয় সেটা গ্রহণ করো না বলে তা করি তারা যখন কোন হারামকে তোমাদের জন্য হালাল করে দেয় সেটা গ্রহণ করো না তিনি বললেন না তা তো করি তাদের হারামকে আমরা হারাম মনে করি তাদের হালালকে হালাল মনে করি রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন এটাই তাদের এই বাদত তাদের এই বাদত আর কিছুই না তাই ব্যক্তি পূজা ব্যক্তিকে তাকদিস করা ব্যক্তিকে পুত পবিত্র মনে করা কেউ কেউ মনে করে থাকেন যে আমার এই বিশ সাহেব আমার এই তথাকথিত বুজুর্গ বলি তিনি হচ্ছেন এমন বিশাল সত্তা যে মানে তিনি অনেক বড় সত্তা অনেক পুত পবিত্র তিনি যাই বলবেন তাই ইসলাম তিনি যাই বলবেন যাই করতে বলবেন তাই হচ্ছে হেদায়ত এবং এর বাইরে কোনো হেদায়ত নেই এই যে ব্যক্তি বুঝা যিনি করছেন তিনিও সুতিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিনের হক নষ্ট করছেন তিনি সত্যিকার অর্থে আল্লাহ রবুল আলমিনের সাথে শির করছেন অথচ আপনি যদি তাকে প্রশ্ন করেন ভাই এই কেন করছেন সে বলবে না আমি এগুলো শির আমি কখনো শির করি না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে তো হাতে আর সময় নেই ইনশাআল্লাহ তালা আলোচনা আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব আগামী পর্বে আপনাদেরকে পাবো এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহাম রবিল আসসালামু আলাইকুম বরহম লবরক আপনার আপনার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক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 क्यों गुरुत्वपूर्ण जान देख इी समाज गुरुत् बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग